قُلْ يَا أَهْلَ الْكِتَابِ لَسْتُمْ عَلَى شَيْءٍ حَتَّى تُقِيمُوا التَّورَاتَ وَالْإِنجِيلَ حَتَّى تُقِيمُوا التَّورَاتَ وَالْإِنجِيلَ وَمَا أُنْزِلَ إِلَيْكُمْ مِنْ رَبِّكُمْ বলে দিন হে আহলে কিতাব গণ তোমরা কোন পথেই নও যে পর্যন্ত তোমরা তাওরাত ইনজিল এবং যে গ্রন্থ তোমাদের পালনকর্তার পক্ষ থেকে তোমাদের প্রতি অবতীর্ণ হয়েছে তাও পুরোপুরি পালন না করো। আপনার পালনকর্তার কাছ থেকে আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে তার কারণে তাদের অনেকের অবাধ্যতা ও কুফর বৃদ্ধি পাবে অতএব এ কাফির সম্প্রদায়ের জন্য দুঃখ করবেন না নিশ্চয় জরা মুসলমানুদি ख्रे मध्य विश्वास स्थपन कर आल्लर क्या सत्कर्म सम्पादन कराद আমি বন ইসরায়েলের কাছ থেকে অঙ্গিকার নিয়েছিলাম এবং তাদের কাছে অনেক পয়গম্বর প্রেরণ করেছিলাম যখনই তাদের কাছে কোনো পয়গম্বর এমন নির্দেশ নিয়ে আসত যা তাদের মনে চাইত না তখন তাদের অনেকে প্রতি তারা মিথ্যারোপ করত এবং অনেককে হত্যা করে ফেলত তারা ধারণা করেছে যে কোনো অনিষ্ট হবে না ফলে তারা আরব অন্ধ ও বধির হয়ে গেল অতপর আল্লাহ তাদের পা কবুল করলেন এরপরও তাদের অধিকাংশই অন্ধ ও বধীর হয়ে রইল আল্লাহ দেখেন তারা যা কিছু করে রব তারা কাফির যারা বলে মরিয়ম তনয় মসি আল্লাহ অথচ মুসি বলেন হে বল ইসরায়েল তোমরা আল্লাহর ইবাদত করো ता तुम पालन करता आल्लर सल्ला हरान देंस्थान है जहां नाम अत्याचारी को सहाकारी नहीं নিশ্চয় তারা কাফির যারা বলে আল্লাহ তিনের এক অথচ এক উপাস্য ছা কোন উপাস্য নেই যদি তারা শিয় উক্তি থেকে নিবৃত না হয় তবে তাদের মধ্যে যারা কুফরে অটল থাকবে তাদের উপর যন্ত্রণাদায়ক শাস্তি পতিত হবে তারা আল্লাহর কাছে তওবা করে না কেন এবং ক্ষমা প্রার্থনা করে না কেন আল্লাহ যে ক্ষমাশীল দয়ালু مَلْمَسِيحُ بَنُو مَرْيَمَ إِلَّا رَسُولٌ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ وَأُمُّهُ صِدِّيقَةٌ وَأُمُّهُ صِدِّيقَةٌ كَانَ يَأْكُلَانِ انظر كيف نبين لهم الآيات ثم انظر أنا يؤفكون قل أتعبدون من دون الله ما لا يملك لكم ضر ولا نفع والله هو السميع العليم مريم تنوي موسي رسول شهراء আর কিছু নন তাঁর পূর্বে অনেক রসুল অতিক্রান্ত হয়েছেন আর তাঁর জননী একজন পরম সত্যবাদিনী তারা উভয়ই খাদ্য আহার করতেন দেখুন আমি তাদের জন্য কীরূপ যুক্তি প্রমাণ বর্ণনা করি আবার দেখুন তারা উল্টো কোন দিকে যাচ্ছে বলে দিন তোমরা কি আল্লাহ ব্যতীত এমন বস্তুর ইবাদত করো যে তোমাদের অপকার বা উপকার করার ক্ষমতা রাখে না অথচ আল্লাহ সব শোনেন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 বলুন হে আহলে কিতাব গণ তোমরা শিও ধর্মে অন্যয় বাড়ি করো प्रवृत्ण करा जा रा पूर्वे पथभ्रष्ट होने तरल पथ विच्युत বনি ইসরায়েলের মধ্যে যারা কাফির তাদেরকে দাউদ ও মরিয়ম তনয় ইসার মুখে অভিসম্পাত করা হয়েছে এটা এ কারণে যে তারা অবাধ্যতা করতো এবং সীমা লঙ্ঘন করতো তারা পরস্পর মন্দ কাজে নিষেধ করত না যা তারা করত তারা যা করত তা অবশ্য মন্দ ছিল আপনি তাদের অনেককে দেখবেন কাফিরদের সাথে বন্ধুত্ব করে তারা নিজেদের জন্য যা পাঠিয়েছে তা অবশ্যই মন্দ তা এই যে তাদের প্রতি আল্লাহ প্রধান্বিত হয়েছেন এবং তারা চিরকাল আজাবে থাকবে যদি তারা আল্লাহর প্রতি এবং রসুল ও রসুলের প্রতি অবতীর্ণ বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করত তবে কাফিরদের বন্ধুরূপে গ্রহণ করত না কিন্তু তাদের মধ্যে অনেকেই দুরাচার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 আপনি সব মানুষের চাইতে মুসলমানদের অধিক শত্রু ইহুদি ও মুশ্রিকদেরকে পাবেন এবং আপনি সবার চাইতে মুসলমানদের সাথে বন্ধুত্বে অধিক নিকটবর্তী তাদেরকে পাবেন যারা নিজেদেরকে খ্রিস্টান বলে এর কারণ এই যে आलीम कर करेना। इदा मा रसूल तरा मिन ख्रीटान रही रिली तर আর তারা রসুলের প্রতি যা অবতীর্ণ হয়েছে তা যখন শোনে তখন আপনি তাদের চোখ অশ্রু সজল দেখতে পাবেন এ কারণে যে তারা সত্যকে চিনে নিয়েছে তারা বলে হে আমাদের পালন কর্তা আমরা মুসলমান হয়ে গেলাম অতএব আমাদেরও কারিদে তালিকাভুক্ত করে নিন আমাদের কি ওজোর থাকতে পারে যে আমরা আল্লাহ প্রতি এবং যে সত্য আমাদের কাছে এসেছে তৎপ্রতি বিশ্বাস স্থাপন করব না এবং এ আশা করব না যে আমাদের পালন কর্তা আমাদের সব লোকদের সাথে প্রবিষ্ট করবেন অতপর তাদের আল্লাহ এ উক্তির প্রতিদান স্বরূপ এমন উদ্যান দেবেন যার তলদেশে নিরী সমূহ প্রবাহিত হবে তারা তন্মধ্যে চিরকাল অবস্থান করবে এটাই সৎকর্মশীলদের প্রতিদান যারা কাফির হয়েছে এবং আমার নিদর্শনাবলিকে মিথ্যা বলেছে তারাই তো যখন হে মুমিনগণ তোমরা ওইসব সুস্বাদু বস্তু হারাম করো না যেগুলো আল্লাহ তোমাদের জন্য হালাল করেছেন এবং সীমা অতিক্রম করোনা निश्चय करेंवित्र वस्तु खाओ एल्ला जारती तुम्हारा विश्व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 আল্লাহ তোমাদের পাকরাও করেন না তোমাদের অনর্থক শপথের জন্য কিন্তু পাকরাও করেন ওই শপথের জন্য যা তোমরা মজবুত করে বাধ অতএব এর কাসফারা এই যে দশজন দরিদ্রকে খাদ্য প্রদান করবে মধ্যম শ্রেণী খাদ্য যা তোমরা স্ব পরিবারকে দিয়ে থাকো অথবা তাদেরকে বস্ত্র প্রদান করবে অথবা একজন কৃতদাস কিংবা দাসী মুক্ত করে দেবে যে ব্যক্তি সামর্থ্য রাখে না সে তিন দিন রোজা রাখবে এটা কাস্তারা তোমাদের শপথের যখন শপথ করবে তোমরা স্ব শপথ সমূহ রক্ষা করবে এমনিভাবে আল্লাহ তোমাদের জন্য স্বীয় বর্ণনা করেন যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো يأَُّهََّذينَ آممَنُوا إَّ مَ الْخَْرُ وَالْمَيسِرُ وَالأَ صابُ والالْأَزْلَ وَالْأَ صابُ وَالْأَزْلَامُ, والأزلام رِجَسُم مِنْ عملِ الشَّيطونِ فَجَتَنِبُهُ لَعََّكُم تُفِْحون ইউরি দুশ কৌ কে কুমুলি শ্রী দিক্রিল তুমিন গণ এই যে মদ যুয়া প্রতিমা भाग्य निर्धारक स्वरसमूह एसब शयतान अपवित्र कार्य बै तो नए अतए एगुल जाते तुम्हरा कल्याण प्राप्त हयतान तो चाय मद और जुआर माध्यम तुम्हारे परस्पर मजे शत्रुता और विद्वेश संचारित जीते आल्लर स्मरण और नाम तुम्हारे बरत रखते अतए तुम्हरा एखो कि निवृत होना তোমরা আল্লাহর অনুগত হও রসুলের অনুগত হও এবং আত্মরক্ষা করো কিন্তু যদি তোমরা বিমুখ হও তবে জেনে রাখো আমার রসুলের দায়িত্ব প্রকাশ্য প্রচার বই নয় ليس على الذين آمنوا وعملوا الصالحات جناح فِيمَا طعموا إذا متقوا وآمنوا إذا متقوا وآمنوا وعملوا الصالحات ثم متقوا وآمنوا ثم متقوا وأحسنوا والله يحب যারা বিশ্বাস স্থাপন করেছে এবং সৎকর্ম করেছে তারা পূর্বে যা ভক্ষণ করেছে সে জন্য তাদের কোনো গুণাহ নেই যখন ভবিষ্যতের জন্য সংযত হয়েছে বিশ্বাস স্থাপন করেছে এবং সৎকর্ম সম্পাদন করেছে এরপর সংযত থাকে এবং বিশ্বাস স্থাপন করে এরপর সংযত থাকে এবং সৎকর্ম করে আল্লাহ সৎকর্মীদের ভালোবাসেন يا ايها الذين امنوا لا بلوانكم الله بشيء من الطيب تناله ايديكم تناله ايديكم ورماحكم ليعلم الله من يخافه بالغيب হে মোমিনগণ আল্লাহ তোমাদেরকে এমন কিছু শিকারের মাধ্যমে পরীক্ষা করবেন যে শিকার পর্যন্ত তোমাদের হাত ও বর্ষা সহজেই পছতে পারবে যাতে আল্লাহ বুঝতে পারেন যে কে তাকে অদৃশ্যভাবে ভয় করে অতএব যে ব্যক্তি এর পর সীমা অতিক্রম করবে তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে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 وتلمنا ان نعم يحكم به ذو عدل منكم هديا بالغ الكعبه بالغ الكعبه او كفاره وعان مساكين او عدل ذلك صياما يذوق وبال امره عسى الله ان سلف মোমিনগণ তোমরা ইহরাম অবস্থায় শিকার বধ করো না তোমাদের মধ্যে যে জেনে শুনে শিকার বধ করবে তার ওপর বিনিময় ওয়াজিব হবে যা সমান হবে ওই জন্তুর যাকে সে বধ করেছে र्भरजोग्य व्यक्ति एर फैसला कर समपरिमा रोजा रखतेफल आस्दन जा आल्ला माफ कर एक कर आल्लासोध ने आल्ला पर প্রতিশোধ গ্রহণে সক্ষম ই তোমাদের জন্য সমুদ্রের শিকার ও সমুদ্রের খাদ্য হালাল করা হয়েছে তোমাদের समबेत আল্লাহ সম্মানিত কাবাগৃহকে মানুষের স্থিতিশীলতার কারণ করেছেন এবং সম্মানিত মাসসমূহকে সমূহকে হেরেমে কোরবানীর জন্তুকেও যেগুলির গলায় বিশেষ ধরনের বেরিয়ে পড়ানো রয়েছে कारण जेनेल्ला नभमंडल और भूमंडल सबकि्ञानी জেনে নাও নিশ্চয় আল্লাহ কঠোর শাস্তিদাতা ও নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল দয়ালু রসুলের দায়িত্ব শুধু পৌঁছিয়ে দেওয়া আল্লাহ জানেন যা কিছু তোমরা প্রকাশ্যে করো এবং যা কিছু গোপনে করো বলে দিন অপবিত্র ও পবিত্র সমান নয় যদিও অপবিত্রের প্রাচুর্য তোমাকে বিস্মিত করে অতএব হে বুদ্ধিমানগণ আল্লাহকে ভয় কর যাতে তোমরা সফলতা লাভ করতে পারো তুবুম তসুকুম হিনু কু তু কুম্ল হ হে মোমিনগণ এমন কথাবার্তা জিজ্ঞেস করো যা তোমাদের কাছে পরিব্যাপ্ত হলে তোমাদের খারাপ লাগবে যদি কোরআন অবতরণকালে তোমরা এসব বিষয় জিজ্ঞেস করো তবে তা তোমাদের জন্য প্রকাশ করা হবে অতীত বিষয় আল্লাহ ক্ষমা করেছেন আল্লাহ ক্ষমাশীল সহনশীল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 এরূপ কথাবার্তা তোমাদের পূর্বে এক সম্প্রদায় জিজ্ঞেস করেছিল এরপর তারা এসব বিষয়ে অবিশ্বাসী হয়ে গেল আল্লাহ বহিরা সায়বা উসিলা এবং হামিকে শরিয়ত সিদ্ধ করেননি কিন্তু যারা কাফির তারা আল্লাহর উপর মিথ্যা অপবাদ আরোপ করে তাদের অধিকাংশের বিবে যখন তাদেরকে বলা হয় যে আল্লাহ আল্লাহর নাজিলকৃত বিধান এবং রসুলের দিকে এসো তখন তারা বলে আমাদের জন্য তাই যথেষ্ট যার উপর আমরা আমাদের বাপদাদাকে পেয়েছি যদি তাদের বাপদাদারা কোনো জ্ঞান না রাখে এবং প্রাপ্ত না হয় তবু কি তারা তাই করবে